আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি আরেকটি মাসে নিয়ে সেটা আছে তেলাবতার সম্পর্কে তেলাবাত হম এবং তার বিধান নিয়ে আলোচনা করবো এ পর্যায়ে তেলাবতটা শ্রবণ করে তখনও আপনার শ্রোতা সেজ দেওয়া তালাওয়াতে সেজ দেওয়া বা দেওয়া সেটাও কিন্তু বিধিবদ্ধ সরিয়ে এই ব্যাপারে হজরত এ ব্রহ্মার একটি হাদিস আমরা শুনিয়ে নিতে পারি যে তিনি বলেছেন যে নাম কে এমন সুরা করে শুনাতেন করে শুনাতেন যেখানে সজদার আয়াত রয়েছে তখন তিনি নিজেও সেজা করতেন এবং আমরাও তার সাথে সেজা করতাম অনেক সময় ভিড়ের কারণে যেমিনে রাখার পঁচাত্তর এবং এটা আপনার সুন্নত বিশুদ্ধ কথায় এটা হচ্ছে সুন্নত যে বাসে তালাবাদ যেটা সেটা হচ্ছে আসলেই সুন্নত এবং এটা নয় এটা বুঝা যায় যে তালাবাদ সেটা বাধ্যতামূলক নয় হম এদেশটা আমরা দেখতে পাই বোকারের মধ্যে এক হাজার তেত্তর এবং সেজার যিনি তেলাবাত করবেন তার জন্য এবং যিনি শ্রোতা তার জন্য যখন পরে কেউ তেলাওয়াতের সেজদা আহ সেজার তেলাওয়াতের সাজদার কে তেলাওয়াত করে নামাজের মধ্যে হোক অথবা নামাজের বাইরে হোক जख पढ़े से आया तक निजेराम से हादी मेरा इतिपूर्वे এবং আগের যে হাদিসটা সেখানের মধ্যে ব্যাপক শব্দ ব্যাপক কথা বলা হয়েছে কিন্তু নামাজের মধ্যে যে আপনার সেজ বিধান এটার আরেকটি হাদিস রয়েছে যেটা বোখারি মুসলিমের হাদিস আবু রাফেজ সেখানে তিনি বলেছেন আমি সাথে নামাজ পড়েছিলাম আতামা বলতে নামাজকে বোঝানো হয় এই নামাজ পড়েছিলাম তখন তিনি সেখানে মধ্যে আপনার ইজাত শামা উন সাক্ষাত এইটা পড়েছিলেন এবং তিনি করেছেন বললাম এটাই কি করলেন বলে যে আমি তো এটা শুনলামের পিছনে সেই যে এই সুরে পড়ার পর আমার মৃত্যু পর্যন্ত পাঁচশত আঠাত্তর হম সুতরাং আপনার সাহসের যেটা সেটা আপনার নামাজের ভিতরে হবে বাইরে হবে এবং সেটা দেওয়ার বিধান হচ্ছে আপনার সুন্নত নামাজি নয় এখন কথা হচ্ছে যদি যিনি তেলাবাত করছেন তিনি যদি সেজা না দেন তাহলে শ্রোতা তাকে সেজা দিতে হবে না হম কারণ যিনি শ্রোতা তিনি হচ্ছেন অধীন আমরা বুঝতে পাই যাই পূর্ববর্তী হম তাইলে আপনার শ্রোতা হচ্ছে আমাদেরকে খেয়াল রাখতে হবে আল্লাহ আমাদেরকে সঠিক বিধান জানে আমল করা তো অভিজ্ঞ করুন আল্লাহ